ওষহদু অল্লাহ ইহ দূল শরীক ও أن সঈদন وَسَنَدَنَا সনদন ও হাবিবন ও হুহল সাল মোহাম্মদালি মুহাম কম সোল ইমরিম আল আলি ইম্বর ইমিদুম জিন্দ اللهم بارك على محمد وعلى হম محمد كما باركت على তালা وعلى আলি ইবরি নহামী حميد জিন্দ ফলসায়ালয়ুণয় ইন ই ফিলাম সতজি দু সাব আম আর করুনা দয়া যে মহান রব বার বার বার বার তার সামনে হাজির হওয়ার জন্যে সবচেয়ে বড় নিয়ামত শেষদা নামাজের মাধ্যমে ওই নিয়ামতে ধন্য করে আমাদেরকে বারবার মসজিদে আসার তৌফিক দেন দিচ্ছেন তাকিয়ে দেন আমরা কোরআন আর গল্প শুনছি এই গল্প আর বেশি দিন করা যাবে না আপাতত স্থগিত করতে হবে আবার খুব সম্ভবত রমাজানের কোরবানের পর কোরবানের পর শুরু করতে হবে মাঝখানে সময়ের তাগাদা পূরণে আরো অনেক আলোচনা আছে এগুলো সারতে হবে চলবে ইনশা আল্লাহ রজব শুরু সাবান ছুঁই ছুঁই যখন হবে তখনই আমাদেরকে রমাজানের প্রস্তুতি নেওয়া শুরু করা লাগবে সবদিক থেকেই আমাদের নিজেদের প্রস্তুতি আবার আমাদের আলোচনা রমজান উপলক্ষে ওইভাবেই আস্তে আস্তে আগাইতে হবে আমাদেরকে আর রমজানের পর লম্বা সময় তো আর থাকা হবে না থাকবো রমাজানের পর যেহেতু হজর সফরের এরাদা আছে বাকি আল্লাহ আলম আল্লাহ জানের আল্লাহ যদি চান তাইলে তো হজের সফরে চলে গেলে আবার কোরবানির পর দেখা হবে ইনশাল্লাহ তখন থেকে আবার কোরআনের গল্প যেটা শোনা শুরু করেছি এটা আবার চালু হবে ইনশাল আজকে ওই জায়গা থেকে শুরু করছি যেখান থেকে শেষ করেছিলাম গত জুমায় পানির হাজার সাফা টু মারুয়া মারুয়া টু সাফা শুরুটা করেছিলেন সাফা থেকে সুহান ওই পরিবারের কাজগুলোকে এত পছন্দ করেছেন যে কামত পর্যন্ত যত হাজি সাহেব হজ করবেন ওমরা করবেন তাদের জন্য আল্লাহ এটাকে ওয়াজিব করে দিচ্ছেন যে ঠিক তার বাঁধি হাজরাতে হাজরা যেখান থেকে দৌড় শুরু করেছেন প্রত্যেকটা মুসলমানের ঠিক ওই জায়গা থেকেই সাফা থেকে দৌড় শুরু করতে হয় সাতচকর শেষ করার পর মারোয়া যে শেষ হয় হাজরত হাজরা ঠিক যেমনটা করেছেন সপ্তমবার যখন মারোয়া পাহাড়ে আরোহণ করে চারদিকে দেখছেন পানির কোন চিক করছে এক বর্ণনায় আসছে হাজরতে ইসমাইল আলী সালাহাতামের শিশু ইসমাইল তার পায়ের আঘাতি ওই পানি বের হয়েছে ফোয়ারা আবার আরেক বর্ণনায় যে যেই ফিরিস আসছিলেন ওই ফিরিস তো পানি যখন বের হয় হাজরতে হাজারা পানি সংরক্ষণ করেছেন জম জম মানি থামো থামো আল্লাহ পানিকে থামিয়েছেন এত বরকত ওয়ালা পানি বরকত কাকে বলে এই জমজম থেকে বোঝা যায় আছে তাই কিন্তু শেষ হয় না এটার নম্বর কথ বরকত বুঝতে হবে আমরা বরকত মানে মনে করি যে অনেক সম্পদ হওয়া মানে আমার বরকত হইছে না কোটি টাকা কামাইলেন দুই কোটি খরচ এটার নম্বর কামায় যা করেন তার চেয়ে খরচ কম হয় শান্তি শান্তি বরকত থেকে আসা আর জন্নতের নেয়ামত কখনো শেষ হওয়ার না এটা আল্লাহ আমাদের জন্য বড় রহমত নিয়ামত জমজম মহতরম হাজরিনে হাজরা ওই যে বনোজুরহম ইয়ামান থেকে যে কা আসছিল তাদেরকে থাকার জায়গা দিলেন ওই সত্তে যে পানির নিয়ন্ত্রণ থাকবে আমার হাতে ওই কথা বলছিলাম যে পানির নিয়ন্ত্রণ এটা একটা জরুরি বিষয় এবং ওই পানির নিয়ন্ত্রণকে কেন্দ্র করেই তৃতীয় বিশ্ব যুদ্ধ যেটা হবে পানিকে কেন্দ্র করেই হওয়ার সম্ভাবনা বড় একটা যুদ্ধ তো হবে পানিকে কেন্দ্র করে এটা কোনো সন্দেহ নাই সেটা তৃতীয় বিশ্বযুদ্ধ গ্লাস্থী লাগাই দিবেন আপনার একটু খেয়াল রাখবে লাভ নাই এক সময় এক জন আসবে আজকে যে শুনছে আগামী সপ্তাহে সে অন্য জন আসবে তাকে স্থায়ী ভাবে দিবেন একদম কষ্টিক যেভাবে লাগানো দরকার এই জায়গাটা বড় খতরনাক জায়গাটা আপনারা বুঝবেন না এই মিন্বোর্ড বড় খতরনাক মিনবোর্ড এই জায়গায় বসাইয়া দিলে বুঝবেন যে এই জায়গার হালতটা কি ওহি যখন আল্লাহ রসুলের উপর নাজিল হতো তা আল্লা রসুল কপাল ভিজা চপচপ করতে পানি। যার কোলে আল্লাহ রসুল থাকতেন তিনি বর্ণনা করেন যে আমার পাগুলা যেন ভেবে যাচ্ছে মাটির নিচে জীব উপর বসা থাকলে জীবজন্তু বসে নিত ওহির ভার সহ্য করা বড় কঠিন এই জায়গায় বসে যে কথাগুলো হচ্ছে না ভাই এই জায়গায় কোন কথা থেকে কোন কথায় চলে যায় সময়ের হালত জানা আছে সবার এক একজনের এক এক রকম রুচি এক এক রকম হাজার ও মন মানসিকতার মানুষ এখানে জমা হয় আ সব শ্রেণীর মানুষের সামনে তার হেদায়তের জন্য একটা কথা বলা হাদিস অনুযায়ী ওই এত কিছু লক্ষ্য করা এটা কুদর ছাড়া সম্ভব না এটা অসম্ভব ওই জায়গায় মনোযোগের ব্যাঘাত হইলে যায় আর লাইন ছুটে যাওয়া এটা আমাদের জন্য সবচেয়ে খারাপ একটা দিক বক্তব্যের যে লাইন ছুটে যাওয়া লাইন উচ্চুত হওয়া ওখান থেকে কতটুকু ওখান থেকে কতটুকু ওইটা তো আলাদা এক সাবজেক্ট আমরা তো পারব না ট্রাক থেকে বিচ্যুত হইলে মনোযোগ নষ্ট হয়ে গেলে বড় সমস্যা এই জন্য পরিবেশ খুব ভালো কিন্তু এই জায়গাটাই বারবার আমাকে ডিস্টার্ব করতেছে এই জন্যে আগামী সপ্তাহ আগেই এই জায়গাটা পুরো ক্লোজ করে দেবেন একদম যেন খোলার আর সুযোগই না থাকে উন্ড সিস্টেম করা দরকার দোতলায় যারা নামাজ পড়েন বারবার অভিযোগ আসতেছে আমি আর কত বলব আমার আর ভালোই লাগে নাউন্ড হচ্ছে মসজিদের রোহ বয়ান শুনতে আসে মানুষ এত দূর থেকে সেই কোথায় যাই মানিকগোজ দামরাই ওখানে গেলে বলে হুজুর আপনার এখানে যাই জমা পড়ে আইসা যখন আবার অভিযোগ করে কিছুই বুঝি নাই তো আমার কেমন লাগে এটা দায়িত্ব সব আমার উপর পড়ে দোতলায় সাউন্ড কিছু বোঝা যায় না যার কারণে মানুষগুলো এই গ্লাস তাদেরকে কি বলবো আমি তারা আগ্রহ এই উচ্চারণ হচ্ছে ইসমা আলহ সালাম বড় হচ্ছেন আল্লাহ বলতেছেন যখন একটু দৌড়াদৌড়ির বয়স হয়েছে পরীক্ষাগুলো দেখেন কি কঠিন পরীক্ষা পুরা পরিবার সমাজ তার বিরুদ্ধে এক পরীক্ষা আগুনে নিক্ষিপ্ত হওয়া আরেক পরীক্ষা स्त्री के विदाय परीक्षा नतुन परीक्षा शुरू होदर कर समय बाबा टुकटुक दौड़ा कि आनंदे अल्लाह तरह हु पुराने आससे أَنِّي أَذْبَحُكَ সুণয় مَاذَا تَرَى قَالَ يَا কোলয়ব তিস مَا তুম সালসালাম যখন ওই তেরো বছর বয়সে হজরত ইব্রাহিম আলী সাল্লাহস্সালাম এক আজীব স্বপ্ন দেখলেন কর্তুবির মধ্যে আসছে তিনি পর তিন দিন এই স্বপ্ন দেখেছেন কোরবানি করতেছেন আজিজ জিনিস আমাদের স্বপ্ন ছিল গহি আল্লাহর নির্দেশ সরাসরি কারণ তোমাদের মধ্যে যার কথা যত সত্য তার স্বপ্ন তত সত্য আমার স্বপ্ন সত্য না মিথ্যা ওটা হুজুরের কাছে ব্যাখ্যার জন্য যাওয়ার দরকার নাই নিজে নিজেই ব্যাখ্যা দিতে পারি যা আমি কতটা সত্যবাদী আমি যদি সত্যবাদী হই তো আমার স্বপ্ন সত্যি হইলে আমার স্বপ্ন আমি যত পার্সেন্ট মিথ্যা কথা বলি আমার স্বপ্ন তত পার্সেন্ট মিথ্যাই হবে স্বপ্ন অনেকগুলো কারণ আছে এক কারণ তো স্বপ্ন শয়তান দেখা। আরেক কারণ হচ্ছে মানুষের কল্পনাগুলো ঘুমের মধ্যে ভেসে ওঠে আরেক স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে আসে আল্লাহর ফায়সালা আল্লাহ তার অর্কদ্রুতি ভাবে মানুষ ঘুমের মধ্যে সেটা দেখতে পায় তো আমার স্বপ্নগুলো আল্লাহর ফায়সালা কিনা আল্লাহর পক্ষ থেকে আসা কিনা এটা আমি বুঝব স্বপ্ন কখন দেখি কি অবস্থায় দেখি এটাও একটা বিষয় স্বপ্নের টাইমটাও একটা বিষয় কোন সময়ে দেখলাম ইমাম মুহাম্মদ ইবনি সিরিল রহমতুল্লাহ আরেক সবচেয়ে চমৎকার স্বপ্নের ব্যাখ্যা দিতেন ইসলামের ইতিহাসের বের ঘর জলে গেছে কোনো কারণে আগুন লাগছে একই স্বপ্ন আরেকজন দেখছে তোমার কোন সমস্যা নাই তুমি ঘরের মধ্যে আরামে থাকো কেউ জিজ্ঞেস করছে হজরত একই স্বপ্ন দুই রকম ব্যাখ্যা আসলো একজন দেখছে গরমকালে আর একজন শীতকালে গরমকালে দেখেছে তার জন্য আমি বলেছি তাড়াতাড়ি ভাইর তোমার বিপদ আছে কারণ গরমকালে ঘরের মধ্যে আগুন কেউ জ্বালাবে না শীতকালে ঘরের মধ্যে আগুন জ্বালায় তাপ নেওয়ার জন্য আরাম নেওয়ার জন্য স্বপ্ন দুই সময়ে দেখার কারণে ব্যাখ্যা দুই রকম হয়ে একই ব্যক্তি একজন যখন এক স্বপ্ন দেখে আবার ওই একই স্বপ্ন আরেকজন দেখে দুইজনের ব্যাখ্যা দুই রকম হয়। সময় ফজরের পরে স্বপ্ন দেখলে আরেক ব্যাখ্যা একই স্বপ্ন সময়ের পার্থক্য হয় হ্যাঁ এর জন্যে কোন বিশেষ জ্ঞান নাই এটা কুদরতের এক ফসলা আল্লাহ তালা অনেককে উ তীক্ষ্ণ অনুভূতি দিয়েছেন যিনি স্বপ্নের ব্যাখ্যা দিতে জানেন আমাদের কাছে অনেকে স্বপ্নের ব্যাখ্যা চান অনেকে মনে করেন আপনাকে ব্যাখ্যা দিবে এই স্বপ্ন যার তার কাছে না বলা এমন কারো কাছে না বলা যে আপনার হিতাকাঙ্ক্ষী না যে হিতাকাঙ্ক্ষী খারাপ স্বপ্ন দেখলো আপনাকে সান্ত্বনা দিয়ে আপনার জন্য দোয়া করবে আর যে খারাপ আপনার স্বপ্ন দেখলে মনে মনে করবে আল্লাহ এটা যেন হয় যা দেখছে তো ঠিকই হয়ে যাবে স্বপ্ন এমন ব্যাখ্যা যা আসে তাই হয়ে যায় অনেক সময় এই জন্য স্বপ্ন যার তার কাছে না বলা আর বলার দরকার কি কি আপনার জন্য ফায়সালা যা হবে কারোর কাছ থেকে ব্যাখ্যা নিলি কি না নিলে কি তার চেয়ে বরং আল্লাহর কাছে আপনি দোয়ার করেন আল্লাহ যে স্বপ্ন দেখছি এর মধ্যে যত হায়ের আছে আপনি কবুল করেন যত খারাপই আছে আপনি আমাকে হেফাজত করেন সহজ দোয়া দোয়া করেন কাছে। স্বপ্ন মানুষ যা দেখে এটা পুরোপুরি ঠিক এরকম না তবে একটা জায়গায় পুরোপুরি ঠিক সেটা হচ্ছে কেউ যখন আল্লাহ রসুল সাল্লাম কে স্বপ্নে দেখে সে রসুল কেই দেখছে আর কেউ দেখে দেখে নাই কারণ হচ্ছে এটা হাদিস আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখলো সে আমাকেই দেখছে কারণ শয়তান আমার রূপ ধারণ করতে পারেন রসুলের রূপ ধারণ করতে পারেন কেউ যখন নবীকে স্বপ্নে দেখে সে কি অন্য কাউকে দেখে নাই এই জন্যই তো আমরা দেওয়ানবাগী কে ভণ্ড বলি কারণ হচ্ছে আমরা বলি তার অন্তর নাক বলে হুজুরা আপনি তার অন্তর নাক কেমনি বুঝলেন বলে সে নিজে বলেছে কারণ তার এক বই আছে রসুল কি আসলই গরিব ছিলেন বইয়ের নাম রসুল কি আসলই গরিব ছিলেন তো ওই বইয়ের মধ্যে লেখতে সে রসুলকে স্বপ্নে দেখছে তো রবি মাসা আল্লাহ ভালো কথা রসুলকে স্বপ্নে দেখলে তো রসুল কি দেখছে অন্য কাউকে দেখে নাই বাকি দেখছে কি স্বপ্ন স্বপ্ন দেখছে সে তার বাবার দরবারের কাছে রাস্তার পাশে রসুল মৃত অবস্থায় এক জায়গায় পড়ে আছে ওই অবস্থায় স্বপ্নে দেখছে যাই হোক তা আমরা বলি ভালো এই স্বপ্ন দেখার কারণেই তো আপনাকে আমরা চিনলাম দেখেছেন বলি তো আমরা আপনার হাকিব বুঝলাম কারণে গেছেন তার স্বপ্নের ব্যাখ্যার কিতাব তাবিরা এর মধ্যে তিনি লিখেছেন ইমাম মোহাম্মদ কেউ যোগ দি রসুল কে স্বপ্নে দেখে সে রসুল কি দেখছে বাকি কি স্বপ্নের ফলাফল কি ব্যাখ্যা কি বলে কেউ যখন রসুলকে জীবিত স্বপ্ন দেখবে তো বোঝা যাবে তার অন্তর পাপ এবং জীবিত আল্লাহ তাল আমাদেরকে ওই অবস্থায় সবাইকে রসুলের জিয়ারত মুসিদ করেন এর জন্য আমলও আছে রসুলকে দেখার আমলও আছে যত বেশি দূর শুরু পরবেন তত বেশি সম্ভাবনা আপনার যত বেশি দূরদের আমল করবেন নবীকে স্বপ্ন দেখার সম্ভাবনা তত বেশি বিভিন্ন উৎসব করে করে আসে রসুলের নমুনা আমরা দেখাই এস কে রসুলের নমুনা হচ্ছে রসুলের ইজত রক্ষার জন্য যেকোনো কিছুর ত্যাগ শিকারে প্রস্তুত থাকা আমি নিজেকে আশেক করি অথচ আমার রসুলের স্বপ্ন নবুৎ আমি আমি কিসেরা আশেক রসুল আপনার দলের আপনি এক দল করেন কথার কথা আপনার দলের প্রধান যিনি এখন তিনি প্রধানমন্ত্রী কথার কথা এখন যদি এই সমাজের কেউ বলে না আমি এই প্রধানমন্ত্রী মানি না আমি প্রধানমন্ত্রী তো আপনি কি করতেন আপনি সর্বোচ্চ দিয়েই তো প্রতিরোধ করতেন অথচ আপনি আশেখ রসুল দাবি করেন আর নবু নবীর গুলাম আহমদ কাদিয়ানির দালাল বসে গেছে আপনি চুপচাপ বসে আছেন সংসদে দাঁড়ায় বক্তব্য দিচ্ছে প্রধানমন্ত্রী জবাব দিয়েছেন আমরা তাকে সাধুবাদ জানাই মোবারকবাদ জানাই কিন্তু এই সমস্ত স্পর্ধা তারা থেকে দেখায় যে সংসদের মতো এইরকম জাতীয় জায়গায় যে সংসদ চলে আমার আপনার ঘামঝরানো ট্যাক্স এর পয়সায় ওই সংসদে দাঁড়াইয়া এদেশের মানুষের ইমান বিরুদ্ধে দাঁড়ায়া যারা বক্তব্য দেয় তারা নিশ্চিত করে বলা যায় তারা এদেশের মানুষের মন নিজ মগজ এখনো ক্ষয়রাতি এমপি পায় এলাকায় যায় মেম্বরই এলেকশন করলো পাস করবে না এগুলো একটা এগুলা এগুলোকে আমরা চিনি আমরা এই সমস্ত বর্ণ চড়াইকে চেনা আছে আমাদের আজকে এই দল কালকে এই দল মুক্তিযুদ্ধের সময় তারা যারা তানে তারা বক্তব্য দেয় ওইটা আমাদের জানা আছে আলহামদুলিল্লাহ ওই সুতাকে ছিঁড়ে ফেলতে দেশের তহিদী জনতার দুই মিনিট সময় লাগবে না সাবধান সাবধান আমাকে মেরে ফেলেন আমি কিচ্ছু বলবো না আমি তো অগ্রিম মাফ করে দিয়া রাখছি আমাকে অতীতে যারা কষ্ট দিয়েছে যে কোনোভাবে আমার যত হক কষ্ট করেছে যে কোনোভাবে সব মাফ সব মাফ যত বড় দুশ্মন হোক আমি বলেছি আমি এখনো বলি আমার কারণে আমার বান্দা আল্লাহর কোনো বান্দা রবের কোনো বান্ধা আমার রবের কোনো বান্ধা আমার রবের কোনো বান্দা আমার কারণে রবের আদালতে দাঁড়াবে না ইনসাফ সবাইকে অগ্রিম মাফ করে দেওয়া রাখছে যা মনে আমার নিয়ে তুমি কর কিন্তু আমার দিন ও শরীর যদি আক্রান্ত হয় আমি এই নরম মানুষটা কিন্তু না আমি আবু বকর হয়ে যাবো আবু বকর নরম মানুষ আবু কিচ্ছু বলে নাই কিন্তু যখন জাকাত দিতে অস্বীকার করছে আবু বকর বলে তার বিরুদ্ধে আমার জেহাদ কেন লোকজন বলেছে আবু বকর এই মুহূর্তে জেহাদ করলে মানুষ বলবে মুসলমান মুসলমান লেগে গেছে নবীর মৃত্যুর সাথে সাথে মানুষ বলবে একটু ধৈর্য ধরা যায় কিনা নিজের ব্যাপারে তো নর কিন্তু দিন ও শরীয়তের ব্যাপারে কোনো আপোষ নাই এর নাম মুসলমান আজকে কথাগুলো কোন দিকে চলে যাচ্ছে আমি জানি না আজকে কথাগুলো বড় কষ্টের সাথে বলতে হয় পাকিস্তানে পাকিস্তানে যখন শ্রীলঙ্কার টিম বাসের মধ্যে কে এক কারা গুলি চালানোর কেউ মরে নাই আহত হয় নাই তাও গোটা দুনিয়ার ওই টিম পাকিস্তানকে বর্জন করলো দেখেন খেলার কথা বলছি না আমি একটা উদাহরণ দিচ্ছি পাকিস্তান টিমকে বর্জন করলো অথচ আমার देशेर तो आक्रांत हारमे बेचे गंगल मस्जिदे नाम ढुकैंड जुमायी ख्री अस्ट्रेलिया आक्रमण निजे खबर पे त्रिश जन शहदत बरण कर जुमा पढ़ते आसांग टीम तो आक्रांत हित তারা চলে আসবে কিন্তু ওই আওয়াজ আসবে না যে নিউজিল্যান্ড আর কেউ খেলতে যাবে না আমার মিডিয়ায় বলবে না যাদের পয়সায় আক্রমণ হয়েছে তার গায় আজকে জঙ্গি লাগবে না। অথচ কাশ্মীরের মুসলমান যখন আজাদ আন্দোলনের জন্য জীবন দেয় তখন ওই কাশ্মীর মুসলমান হয়ে যায় জঙ্গি আফসোস লাগে যারা বলার বলুক কিন্তু তুমি মুসলমান হইয়া তুমি কেমনি বলো তোমার ভাইয়ের জন্য তোমার রক্ত দেওয়ার আগ্রহ তৈরি না হয় ও মুসলমান খোদার কসম খোদার কসম ওই মান নিয়ে তুমি জান্ না এটা আমার কথা নয় আমার মালিকের কথা আমার রব বলেছেন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 আহ রব বলতেছেন আগের মানুষ যেমন রক্ত দিয়েছে তুমি দিবা না আরামে আরামে হালুয়া খাইয়া জান্নাতে যাবা আল্লাহ বলতেসেন হম আমি হাসিব তো মনে করছো ওইটা আমি তা তো শুনুন এমনি জাননাতে ঢুকবা অসম্ভব অসম্ভ আল্লা হজরতে আবু বকর রক্ত নিয়েছেন হজরতে হামজার লাশ ওদের যুদ্ধে টুকরা টুকরা কলিজা টুকরা টুকরা চট কান কাটা নাক কাটাহারে আল্লাহ রসুল একজন একজন সাহাবি দাফন করে নিজ হাতে দেখে রসুল আর বরদাস্ত করতে পারে পারেনা রসুল বুকে জড়াই চিৎকার করে যে রসুলের দান দান শহীদ হয়েছে রসুল বদুয়া দেন না মাথা মুবারক শহীদ হয়েছে রক্তাক্ত হয়েছে রসুল বদুয়া দেন না সাহাবাই ক্রাম আসছে একটু বদ দেন একটু দোয়া করেন আপনি ওদের যুদ্ধে আপনি একটু দোয়া করেন রসুল আল্লাহ ওই দিবেন হজরত হামজার লাশ দিকে আল্লাহ আমি প্রতিশোধ দিব আল্লাহকে পাঠাইয়া বলছেন দোস্তরে জিজ্ঞেস করেন বলে আপনি শোনেন হামজাকে আপনি যত মোহাবত করেন আপনার রব হামজাকে তার চেয়ে অনেক বেশি মহাব্বত করে আল্লাহ হামজার রক্ত কবুল করেছেন এই জন্য হামজারের অবস্থা মুসলমান মায়ের খাওয়ার রক্তাক্ত হওয়া মানে এরা পরাজয় নয় রব কবুল করেছেন আমাকে আর তোমাকে কবুল করেন নাই না আমি আর তুমি আরামে আয়েসে জিন্দগি কাটাইতেছি रक्ता के कबुल कर तुम्हार रक्त छिद्र कर ब कर रक्त खाली पाना আল্লাহ হাসরের মাঠে যখন ওই রক্তাক্ত অবস্থায় সে উঠবে তার রক্ত করা দরকার রে কবুলাই মোতারান বলতেছিলাম যে আমরা এত হিনম্যতায় ভুগি বিদেশি মিডিয়া যা বলে তাই নাছি। তাদের তালে তালে সুর মিলাই আজকে ফিলিস্তিনের প্রতিবাদীদেরকে জঙ্গি বলতে আমাদের একটু বাধে না আফগানিস্তানের প্রতিবাদীদের আমাদের একটু বাঁধে না তোমার বিবেকের প্রশ্ন তোমার কাছে করা যদি কাশ্মীরা জঙ্গি হয় তাইলে তো বলতে হবে এদেশের শ্রেষ্ঠ বাঙ্গালী মুক্তিযুদ্ধি ছিল নবজুল্লাহ আমি বলতে কথার কথা তারও তো স্বাধীনতাকামী তারাও স্বাধীনতাকামী এক স্বাধীনতাকামীর স্বাধীনতা পার্থক্য কেন কারণ তুমি হিনুম স্বাধীনতাকামীরা লড়াই করছে হিন্দুদের সাথে মুসলিমদের সাথে ইসলাম বিদ্বেষীদের সাথে আর এই স্বাধীনতাকামীরা লড়াই করেছিল আরেক মুসলিম জানেন মুসলিম জানেন তবে মুসলিম তার বিরুদ্ধে তার বিরুদ্ধে বলার মতো লোকের অভাব নাই আর মসজিদের বিরুদ্ধে অভাব আছে বরং তোমাদের মতো বর্ণ তাদের দল আরো ভারী করতে সরা দেসলমান নাম এই জন্য আমি বলেছি আমি বড়দের কাছে লিস্ট করেন ধরে ধরে একটা একটা লিস্ট করেন বর্ণ চোরা যারা কাজের পক্ষে অবস্থান নাই তার তৈমান নাই स्पष्ट के कुफुर स्वीकार कर करा से इमान भंगे मौलिक कारण मन रेखें काफे के काफे मने ना करफुर कदियाल काफे कदियालीफिर मने करा ताराओ का কাজি যারা সংসদে দাঁড়াইয়া আহমদিয়া মুসলিম পক্ষে বক্তব্য দেয় যারা তাদের সাথে সাংবাদিক সম্মেলন করে ওই সমস্ত বর্ণ চড়া ঘোষণা মুসলমান নাম ধারণ করে রাখছে এদের মৃত্যুর পর কোন মুসলমান যারা এদের জানাজা না পড়ে কাফের জানাজা হবে না আব্দুল্লাহনি উবয়ের জানাজা পড়ার জন্য রসুল রেডি যে কুফুর অবস্থায় মৃত্যুবরণ করেছে এ নী আপনি তার জানাজা পড়বেন না জানাজা পড়া বিষে গুমা হবে এই সমস্ত নাস্তিকদের জানাজে পড়লে জানাজা পড়লে जान्नतीबी क्या देखा कि देखा महल्लारतिबी ना दल मानूष ना अपनी देखें जाननती काफिलार साथी क्या আপনার জান্নাতি কাফেলার সাথী যদি হয় তাইলে জানাজা জান আপনার জান্নাতি কাফেলার হলে সে কা তার জানাজা পড়া যাবে না হ্যাঁ তার আপনজনের জন্য আল্লা কাছে হেদায়ত দিয়ে তার আপন জনকে ধৈর্য দাঁড়াতো তার জন্য কোনো দোয়া নেই কাফের জন্য কোনো দোয়া নাই। কাফের জীবিত থাকলে একটাই দোয়া তার হেদায়তের দোয়া মৃত্যুর পরে তার জন্য আর কোন দোয়ার সুযোগ নাই। এই জন্যে তার জানাজা পড়া যাবে না জানাজা হচ্ছে মৃত ব্যক্তির জন্য প্রাথমিক দোয়া হচ্ছে মৃত্যু ব্যক্তির জন্য দোয়া তো কাফের জন্য একটাই দোয়া সেটা হচ্ছে হেদায়তের দোয়া মৃতুর পর কিসের হেদায়ত্যুর পর তার রাস্তা নির্ধারিত ইব্রাহিম আলহ সালাম আল্লাহর কাছে বলছেন আল্লাহ আমার বাবা আমার বাবা আল্লাহ সাথে সাথে জানায়া দিছেন দু হার জাল মুশিক আমি মসজিদদের জন্য আলী সালসাল্লামের বাবার শরীরটা অদ্ভুত জন্তু কিন্তু ইব্রাহী সাল্লাম বুঝছেন বাবা আল্লাহর কিছু বলছেন আল্লাহ আমার বাবা আমার বাবা আপনি বলছেন আমার বেহজদতি করবেন না আমার বাবা জাহান্নে গেলে আমার বেহসদূতি আপনার বাবা আসল করতে গেলে এত কাফের কোন বাবাও হয় না কাফের কোন সন্তানও হয় না হাজরত নু আলাই যখন বলছেন আমার সন্তান আল্লাহ কি বলছেন না এটা আপনার সন্তান না যে আপনার রবেন না ফরমানি করে তার সাথে আপনার কোন সম্পর্ক নাই তার সাথে থাকবে না এটা হচ্ছে ইমানের দাবি দুঃস্থ আমি এইভাবে বললে আমাকে অনেকে বলবেন এখানেও কত মানুষ মনে মনে বলতে কত সাম্প্রদায়িক বাপ্রেমা কি মারাত্মক সাম্প্রদায়িক আরে দু আমি সাম্প্রদায়িক তুমি বলো আর আমার ভাইদের কে জুমার নামাজ্যত্যা করলো তোমার কাছে গন্ড নাইলে এই তেজবি জুমা এই হাজ এই অমরা জাকাত কোন লাভ হবে না আগে গোড়া ঠিক কর গোটা মসজিদ সীতা নিয়ন্ত্রিত করছো ফ্যান লাগাইছ লাইট লাগাইছ বিদ্যুতের লাইন দাও নাই তো এগুলো লাগাই কোনো লাভ নাই টাকা খরচ বিদ্যুতের লাইন লাগাও কাজ করবে আমল করবে ফায়দা কোন লাভ নাই এটা কোরআনে কালীনে আসছে যে যারা আল্লাহ তার সব আমল বরবাদ অথচ সে মনে করতেছে সে বহুত বড় বুজুর্গ আল্লাহ বলতে আমার কথা না এটা সুরা মোহাম্মদ পড়েন দেখেন বহু ভালো আমল করতেছে সে মনে করতেছে বহুত বড় জিন্দা অথচ আল্লাহ বলেন তার দুনিয়ার জিন্দগির সমস্ত আমল বরবাদা হুমনা সোনা অথচ সে ভাবতেছে সে বহুত বড় এবাবত করতেছে না ইমান না থাকলে এই আমলের কোন মূল্য নাই আমি সন্দেহের মধ্যে আমার ইমান আছে নি আর সমাজের অবস্থা দেখলে বলি আমি কত পির সবের নাম কাটা যায় আমি ইমান ভঙ্গের কারণ দিয়া যাচাই করলে দেখি আরে লাখ লাখ থাকতে পারে থাকতে পারে রাখ লাখ শয়তানের মুড়িদ তার চেয়ে বেশি আরে শানের মুড়িদ তার চেয়ে বেশি আমরা মুড়িদ বেশি দেখলে মনে করি হকানি পিস আরে শয়তানের মুড়িদ তার চেয়ে বেশি তুমি ওই কথাটা মাথায় ঢুকাওয়া নেই সৌরভ যদি হয় যে এত সুন্দর সুরতওয়ালা এত সুন্দর পাগলি এত সুন্দর হুজরো কাফির ও দোস্ত আব্দুল লেবনি উবয়ের চেয়ে সুন্দর তো তুমি না আব্দুল লেবনী উবাই নবীর সাথে মসজিদের নবমীতে নামাজ করছে তোমার তো ওই শুধু ভয় নাই তার দাড়ি কম্বর ছিল না তার নামাজ নবীর সাথে মসজিদে নবীতে আবু বকরের ওমরের সাথে কালামের সাথে জাহ্নাতি কাফেলার সবচেয়ে উত্তম নমুনাদের সাথে তার নামাজ হয়েছে তার রোজা হয়েছে তার জিহাদ হয়েছে তারপরেও সে মুনাফিক সরদার সুরত কোন লাভ নাই এই জন্য খুবই বড় চমৎকার বলেছেন সুরত দিয়া যদি মানুষ নির্ণয় হতো তো নবী মোহাম্মদ আর আবু জাহেদার মধ্যে অত তফাৎ থাকতো না দুইজনেই লাল ছিল দুইজনেই সুন্দর ছিল হ্যাঁ দুইজনের চেহারাই সুন্দর ছিল একই বংশের চেহারা দুজনের সুন্দর আবুল আহাব তো নামই লাল্লু আবুল আহাবের অর্থ লাল্লু চেহারা টপ টক করত লাল রাগ হয়ে গেল আগুন এই জন্যই তো নাম হলো আবুল আহাবাহাব মানে অগ্নি শৃঙ্গ হ্যাঁ আগুন ওয়ালা চেহারা মধ্যে আগুন ঝরে আমি বাংলা তর্জমা করছি লাল্লু লাল্লু আবুল আহাব মানে লাল্লু এই লাল্লু এত সুন্দর চেহারা তাও জাহান নামী তার আল্লাহর কাছে সবচেয়ে দাবি আল্লাহ বলতেছেন যার তাকুয়া যত বেশি আল্লাহর কাছে তার দাম তত বেশি হাজি আসছে রুবা তার দাম কেমন লাউ আকো আল্লাহ আল্লাহর নবী বলেন যখন সে আল্লাহর কাছে কোনো আবদার করে আল্লাহ সাথে সাথে তার আবদার পুরো করে দেবেন যোগাযোগ ঠিক আছে তোমার চোখে নিম্ন নৃষ্ট জায়গা মতো যোগাযোগ ঠিক আছে কাপড় চুপড় আর সুর যদি মানুষের মানদণ্ড হইত উত্তমের তো বহু সাহাবাই এর নাম কাটা যাইতো কারণ বহু সাহাবির কাপড়ই ছিল একটা আল্লাহ নবীর দরবারে সাহাবাই কারণ বসতেন নবীর চেহারা দেখার জন্য অনেকে বসতেন শুধুমাত্র নবীর চেহারা জন্য এত সুন্দর আমার নবী এক সাহাবি খালি তাকায় থাকে আল্লাহ তুমি কেউ জিজ্ঞেস তো বলি আর কবিতা লিখে ফেলেছেন নবীর শানে কি বলবে না বলবে বলা শুরু করছে ওসানুমিন ক্যালাম তার আইবিন কদ আহ আপনার চেয়ে সুন্দর এই চোখ কোনোদিন কাউকে দেখে নেই আপনার চেয়ে সুন্দর কোনো মা কোনো সন্তান জন্ম দিতে পারে না আপনি সমস্ত ত্রুটি মুক্ত হইয়া জন্ম নিয়েছেন আপনাকে দেখলে মনে হয় যেন আল্লাহ তা আপনাকে আপনি যেমনটা চেয়েছেন আল্লাহ ওইভাবে বারিয়ে পাঠাইছেন আমশা রবি বলেন আরে মিশরের মেয়েরা হজরত ইউসুফ কে দেখে দেখে হাতের আঙ্গুল গুলো কেটে ফেলছে পাগল হইয়া প্রাণে আসছে বলা শুরু করছে এটা মানুষ না এই মানুষ এত সুন্দর হইতে পারে না এটা সম্মানিত আমার নবীকে দেখলে ওই সুরি গুলা দিয়া নিজেদের কলিজা গুলা পারায় পরা আমার নবী এত সুন্দর ছিলেন বুঝতো মহতারাম নাজরিন বলতেছিলাম সুরত সুরথ বর্ণনা আসছে এই আরেক ভাইয়ের সামনের কান আর কাদের ফাঁক দিয়া যে চিকাটা বের হয়েছে এই জায়গাটা দিয়ে দূর থেকে এমনি তাকায় আস দূর থেকে এমনি দেখে কি সমস্যা রসুলের সামনে আসতে পারে না লজ্জায় একটা কাপড় দূরে চুপচাপ গভর্নর সিরিয়ার এক শহর হেমস বাণিজ্য শহর বাণিজ্য শহরের যারা জন জনপ্রতিনিধি হয় তাদের পকেট তো মোটা দাজা হয় স্বাভাবিক লেনদেন বেশি হয় দেখতে গেছেন লোকজনকে জিজ্ঞেস করছে এই তোমাদের কোনো অভিযোগ আছে তোমাদের আমিরের বিরুদ্ধে অনেকে দাঁড়াই অনেক অভিযোগ করছেন একটা অভিযোগ বলি খালি একজন বলেছেন যে আমাদের আমির মাসে একদিন অফিসে আসে না बक्तब् बोल अमिर बिुद्ध आ खीफा जिज्ञेस करते हैं तो एक अभिजुक अमित शाह गवर्नर मासे एक दिन अफिस कर বলে সাঈদ জবাব্দ মাসে একদিন কেন অফিসে আসো না গভর্নর গভর্নর তাও কোন শহরের বাণিজ্য শহর তৎকালীন গোটা দুনিয়া থেকে মানুষ ব্যবসা জন্য সিরিয়ায় আসতো সেই সিরিয়ার শহর হিমসের গভর্নর হজরত আল জুমা রাহা মাসে নাকি একদিন অফিসে আসো না বলে জি স্যার কি জন্য আর একটা চাদর এটাই আমার সম্বল আমার আর কোনো কাপড় নাই। এটা পড়তে পড়তে পড়তে পড়তে এক মাস যখন হয় তখন গন্ড বের হয় প্রশাসনিক কাজ করতে হয় জনগণের সাথে আমার কাজ তারা আসে গন্ধ আসে এই জন্য আমি আমি একদিন নির্বাচন করি যে উপরের চাদরটা দেই। এটা শুকায় ওইটা পড়ি শুকায় আবার ওটা গায়ে এই কাজটা করতে আমার একদিন সময় লাগে এই জন্য আমি একদিন অফিসে আসিনা সৌরভ দিয়া তারা এই মর্যাদায় পড়ছে মর্যাদারা কোন জায়গায় মর্যাদার কোন জায়গায় আল্লাহ বলতেছেন উল ইক তাহান পরীক্ষা আল্লাহ তারা কামিয়াব তাদের সম্পর্কে الله সম্পর্কে আল্লাহ তালা বলছেন তারাও আল্লাহর উপর রাজি আল্লাহ তাদের উপর রাজি আল্লাহ আমি তাদের জন্য জন্নত বানাইয়া রাখছি সুলহান পাগড়ি দিয়া কি হবে আমার দিল ঠিক আছে নামাজ না পড়লে কি হবে দিল ঠিক আছে এই রিপাবলিক আছে আবার ভাই তোমার দিল যে ঠিক নাই এটা প্রকাশ পাচ্ছে তোমার সুরত দিয়া হ্যাঁ আপেল কিনতে যাও এটার ভিতরে পচন ধরছে এটা বাইরে দিয়ে প্রকাশ পাইছে তখন তো সাইড করে দাও তোমরা এখন যারা বলো যে আমার দিল ঠিক আছে উপরে চামড়া ঠিক নাই আল্লাহ তোমার ওইরকম সাইট করে দেবেন না বাহ্যিক গুণাও ছাড়তে হবে ভেতরের গুণাও ছাড়তে হবে এটার নাম ইমান মোহারাম কথা তো বলছিলাম এক জায়গায় চলে গেছি আরেক জায়গায় সময়ের কারণে আমরা আজকের ওই শাহাদ বরণকারী আমার মুসলিম ভাইদের জন্য আল্লাহ যেন কবুল করেন বেঁচে দান করেন একটা বিষয় হচ্ছে আমাদের খুব কাছের ভাই আমাদের পার্শ্ববর্তী মসজিদ প্লেন মসজিদ এরোপ্লেন মসজিদ এলিফেন্ট রোড এ গাউসিয়ার পাশে পাশে যে মসজিদ ওই মসজিদের দীর্ঘদিনের ইমাম ছিলেন আমাদের বন্ধু আমাদের ওই মানুষটা গতকালকে ইন্তকাল করেছে। আমাদের পার্শ্ববর্তী মসজিদের ইমাম হিসেবে আমরা আমাদের দায় করে এটা দায়িত্ব তার জন্য দোয়া করা আল্লাহ আমার ভাইকে জান্নাতে। জান্নতের মেহমান হিসাবে জন আল্লাহ কবুল করেন তার জীবনের ভুলগুলো মাফ করে দেন জীবনের আমল গুলো কবুল করে নেন সন্দুলিল্লাহ